كار وعد ففار وعور الأشجارار دد معلَ عليه الَّيل وشرك عليههِ النار وَلا تآري منْهُ السماء سماء وَلا أر أض وَلا بححرٍ ما في قاار وَلا جَبل ما في وارري والحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجعة نوخلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فتاة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف، صبر أيوب، صعة يونس، جهاد أيوشا، حب دانيال، وخار إلياس، جود إيسا، قوة موسى، حيبة سليمان، وعلم الخدير صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط وقال رسول الله صلى الله عليه وسلم فياتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القسور وينسون الكبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال رسول الله صلى الله عليه وسلم أنا بري منهم وهم براء مني أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على أمة ثمانت جل মেরে আতীজ ভাই আল্লাহ জল جل আমলালুহ আমা নবালুহ আমাদের উপরে করতেন কেননা সবচেয়ে বড় সানের জিনিস আল্লাহ জল জালালুহা নান করতেন দুনিয়ার মানুষকে মৌজুদা মানুষের উপরে তো আল্লাহ সর্বপ্রথম মানুষ হিসাবে স্নান করতেন দ্বিতীয় যারা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে দুনিয়াতে পারা খার সাথে সাথেই আসাদ আল্লাহ ইহ যারা মুসলমানের আল্লাহ তাদেরকে ইসলাম দান করছে এটা দ্বিতীয় এসান আল্লাহ করছেন তৃতীয় এসান যেটা উমুমি এসান মুসলমানদের উপরে আল্লাহ জাম্মাতে গেল কিন্তু আল্লাহ জলালুহা ন আমাদের উপরে একটা খুশু এহসান করছেন যে এহসান আল্লাহ জাল্ জাল আম্মা নওয়ালহু তার সৃষ্টিকুলের মধ্য থেকে সর্বপ্রথম হজরত আমা আলহিসের উপরে করছিলেন হজরত আমা আলাই সালাম ওনাদের চেহারা এবং সিনা আল্লাহ আসমানি এনেমের জন্য নির্বাচিত করছিলেন তদ্রূপ মেরে দোস্ত মেরে ভাইও মেরে আতিজও আল্লাহ জল্ জালালুহ আম্মা নুহু আমাদের সিনা এবং আমাদের চেহারা কেও আল্লাহ জল্ জালালুহ অম্মা নবালুহু জন্য নির্বাচিত করছেন কুলুবো আল্লাহ জালা নওয়ালুহর পক্ষ থেকে নির্বাচিত ছিল মাধ্যমে আল্লাহ জাল্মা নহ ওই আসমানি এলেম যে এলএমের সম্পর্ক আর সে মোয়াল্লা উপর থেকে ওনাদের সিনার উপরে আল্লাহ পাক ঢালছিলেন তদুপ মেরে দু মেরে ভাইও মেরে আজিজও জামানা মনকাতে হইয়া যাওয়ার পরে আল্লাহ আমাদের সিনাকে ওই আসমানি এলএম কে কেমত পর্যন্ত রক্ষিত রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য আমাদের চেহারা আর আমাদেরকে আর আমাদের কুলুব দিকে আল্লাহ পাক নির্বাচিত করছেন কোরআনের আয়াতিয়টার দলিল সর্বপ্রথম হয়েছে তারপরে আল্লাহ জাল্লে আম্মানে নহ ওই সমস্ত এদারায় আমাদেরকে নিয়ে আসতে সমস্ত এদারায় আসার দ্বারা ওই আসমানি এলেমের তাল্লুক যে সমস্ত এদারার সাথে আর ওই সমস্ত সিনা যে সমস্ত সিনার সাথে আসমানী এলেমের তাল্লুক ঐ সমস্ত সিনা আর ওই সমস্ত এদারার থেকে আল্লাহ আমাদের সিনার ভিতরে ওই এলএম কে মোমত করতে শুরু করছেন কেউ হয়তো নুরানি কায়দার কায়দার থেকে শুরু হয়েছে কেউ হয়তো মেরে বলে উর্দু কায়দার থেকে কেউ দুই জমাত পর্যন্ত চলছে কেউ তৃতীয় জমাতে চলছে কেউ চতুর্থ কেউ পঞ্চম কেউ ষষ্ঠ কেউ সপ্তম ও দেখা গেছে দাওরাই হাদিস পর্যন্ত পৌঁছা এখন কলা কলা রসুল সাল্লামের নূর তার সিনার ভিতরে ঢুকাইতে আল্লাহ এটা তার বাহু বলে অর্জন করতে পারে না যদি আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ পাক যদি ওই আর থেকে যদি আল্লাহ নির্বাচিত না করেন তো এই সিনায় নেওয়া দূরের কথা এলাকার এই বাগানের পাশ দিয়ে চলতে পারে না এর সিনার উপরে আল্লাহ জল্ জালালুহু আমি আলাইহিসাল এর মাধ্যমে যেই এলেম কে আল্লাহ জমিরে নাজেল করছেন ওই এলেম নবীরা যে বারাস সূত্রে আমাদের জন্য রেখা গেছেন ওই এলেমের জন্য আল্লাহ আমাদের সিনাকে নির্বাচিত করছেন এটা আল্লাহর সবচেয়ে বড় এহসান সবচেয়ে বড় এহসান সবচেয়ে বড় এহসান কেননা ইনসান ও ইনসান হইতে পারবে না যদি এই এলেমের ছোঁয়ায় নিজেকে না লাগায় দুনিয়ায় মানুষ পরশ পাথরের কথা বলে কিন্তু পরশ পাথরের কোন অস্তিত্ব নাই যে লোহায় লাগাইলে শোনা হয় কিন্তু এই কথা সত্য ওই এলেম যেই এলেম আসমান থেকে আসতে পার্লার থেকে আসতে রব্বে কায়ে রব্দে কায়নাথের থেকে যেই এলেম মুস্তাফেল হইয়া জিবরিল আলাইসালামের মাধ্যমে নবীদের সিনা পর্যন্ত পড়ছে এই এলেম পরশ পাথর এতে কোনো সন্দেহ নাই এটা তো হালফ খায়ও বলা যায় যে ওই লোহাকে সোনা বানানোর পরশ পাথরের ওজুদ নাই কিন্তু ইনসানকে ইনসান বানানোর পরশ পাথরের ওজুদ নাই। সেটা হলো আসমানি এলম আসমানি এলেন এর আলো কি লেখছেন যে ইনসান হওয়ার সুক্রিয়া আদায় করো ফরজাকে ইনসান বানাইছে। যদি ইনসান হইতে চায় তাইলে এই আসমানি এলেমের পরশ ছাড়া আসমানি এলেমের ছোঁয়া ছাড়া সেই ইনসান হইতে পারবে না তদরুপ যদি সে ইসলামকে ধরা রেখা যে ইসলামের উপরে আল্লাহর এইসলিমের কোন সত্ত্বেও যদি এই এলেমের আলোকে তার জিন্দগি না হইলো তাইলে সে উলাইকা কাকাল আনাম হিসাবে হয়তো কবরে পচবে অথবা বালহুম আদাল হিসাবে কবরে পজবে অথবা কেয়ামতের দিন হাসরতের কারণ হবে তার জিন্দি আর সে চিৎকার উম্মত হয়েও যদি কবরে যেতে হয় তাইলো এই পরশ পথরের ছোঁয়া ব্যতীত দ্বিতীয় রাস্তা খোলা নাই বিদায় মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজও আমাদেরকে এক এহসান আল্লাহ জল্ জলালুহা হয়তো আল্লাহ আমাদের উপরে করছেন আর ওই গেলেন যেরকম আমাদের জিন্দগি বনার জন্য আমরা কদমে কদমে কদমে কদমে মোহতাজ আমাদের আসলা যাদের জিন্দগি বনছে আর যাদের আজকে আমরা অনুসারী যাদের কদমের পিছনে আমরা চলি তাদের জিন্দেগিও এই বিকল্প নাই আর সারা ইনসানিয়তের জিন্দগিও যদি বনতে হয় তাইলে এই এলেমের আলো ব্যতীত আর কোন রাস্তায় বনার কোন রাস্তা নাই ওই সময় তো কাটবে জিন্দেগি বনবে না আর আল্লাহ তো জিন্দি দিছেন কাটানের জন্য না জিন্দি তো দিচ্ছেন করেন নাই যেরকম নবীরা যা নিয়ে আসে এটার মোহতাজ পুরা ইনসানিয়ত কিন্তু পুরা ইনসানিয়ত আল্লাহ নবী নবুয় দেন নাই বরং ব্যক্তিকে আল্লাহ নবুয় দিয়া পুরা ইনসানিয়তের জিম্ম আর আমরা আলমী নামী আসবে না এই মহলকে নবুয়ের এই শাহী মহলকে আল্লাহ পাপ মোকাম্বল করছেন কিন্তু বেরাসত হিসাবে উত্তরসূরি হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করা ওই জিম্মাদারি যে জিম্মাদারি ক্যামত পর্যন্ত ইনসানিয়াতের হুজুর সাল আলহাসাল্লামের কাজে ছিল সমগ্র দুনিয়ার আখেরি কিনারা যেখানে মুরিতানিয়া স্বাধীন হওয়ার পরে সাহাবীর কল দ্বারা একই পাওয়া যায় আটলান্টিকের পারে হলো মুরিতানিয়া ওই মুরিতানিয়া স্বাধীন হওয়ার পরে সাহাবি যখন ঘোড়াকে সমুদ্রের ভিতরে ঘোড়ার সামনের পাও ঢেলা দিয়া বলছিল সাহাবাই গ্রামের কাদের জিম্মাদারি ছিল তারা দুনিয়ার কোনায় কোনায় ওই জিম্মাদারিকে পৌঁছে ইমাম কর্তুদি রহমতুল্লাহ এর কৌলের যে ক্রামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কেননা কোরআনের ভিতরে আছে কোরবানী নামের রাখা হয় সমস্ত নবীদের কুরবানি যদি আর পাল্লায় রাখা হয় তাহলে হুজুর সালামের কোরবানীর পাল্লা বাড়ি হবে এতে কোনো সন্দেহ নাই তারপরও মেরে আজিজ মেরে দোস্ত মেরে ভাইও এই অক্লান্ত পরিশ্রম কোরবানী করার পরেও কোরআন চিন্তা করলে মাথায় ব্যথা আসে যে তাইলে জিম্মাদারি সীমানা কতটুকু কোথায় পর্যন্ত পছলে জিম্মাদারি সীমানা শেষ হবে এত পরিশ্রম করার পরেও যদি উত্তর সম্মুখীন হইতে হয় যখন জিজ্ঞাসা করবে তোনারা ওনারা বলবে বাল্লা কুবুরুনা আমরা পৌঁছেছি আমাদের খবর গুলা সাক্ষী আমাদের উপরে এলমি আর এলবা কিয়মত আমাদের আসলাফদের কাঁদে দিছিলেন আর আমাদের আশ্লাব কোরবানির মাধ্যমেই আমাদের পর্যন্ত এলএম করছে আমাদের আশ্লাফরা যদি কোরবানি না করতেন হুসাইন আহমদ মাদারি রহমতুল্লাহ সম্বন্ধে পাওয়া যায় যে রাত্রে ক্লাস করাইতেন রাত্রে কখনো দুইটা কখনো তিনটা দারুণ এ যখন আমরা পড়তেছিলাম তো ছিলাম বলতেন যে সব যখন পড়াইতেন তো দারুণ দেবা রাখা ছিল পানি ভরা উনি যখন রাত্রে পড়াইতেন সুযোগ ছিল না সারা সারাদিন মেহ্নত করতেন উন্মতের ময়দানে এক এক সারা উম্মত কে কি আক্রোশ থেকে এক চেতনা থেকে বাঁচাইতে পারে সারা দিন মেহ্নত করতেন রাত্রে যখন সুযোগ পাইতেন তো সবকেন ছেলেরা যখন ঘুমাইত তো বলতেন যে করে যাও যাও মুখ আমাদের আসলাবদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে দুনিয়ার কোনায় কোনায় যেখানেই আমরা বাগান দেখতেছি আমাদের আসলাবদের জিন্দিগির বিন্দু পর্যন্ত বিসর্জন দেওয়ার কারণে আজকে বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আছে সমস্ত এদারা আমাদের আশ্লাব এই সমস্ত এদারার অজুধ আজকে যত ওলামায় বাংলাদেশে দেখা যাইতেছে আমাদের আশ্লাবদের কোরবানির ফল এটা যদি আশলাফরা কোরবানি না দিতেন তা আমাদের অস্তিত্ব হইত না আর আমাদের এধার অস্তিত্ব হতো না এই কথা চির ইমাম ইমামি যদি না করতেন হতো না ইমাম আবু দাউদ যদি সেহেনে মসজিদের সেহনে যদি শহীদ না হইতো তাইলে আবু দাউদ রহমতুল্লাহ কিতাব সুনানে আবু দাউদের হতো না ইমাম মুসলিমের উপরে যদি কুপুরে পতুয়া না লাগতো ওই কোরবানি না যে উপরে করেন না। এজন্যই এলমের এত বড় মর্যাদা আল্লাহ দিতেন শাহিদ আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে নিজের সাথে বসায় আনিতেন আমাদেরকে আমাদের আসলাম কে আল্লাহ নিজের সাথে শাহিদ আর ফায়ল আল্লাহ লাহ ইহু আর আল্লাহ সাথে যাদেরকে আল্লাহ মিলাই আনিস ফল মালাইম ওই কয়িস যাবে কেমত পর্যন্ত বলা যাবে ওলামায়লামায় পাওয়া যায় কেমত পর্যন্ত ইনশা আল্লাহ পাওয়া যাবে ওই সুরুদ কিস্তের সুরুত ওই ওলামায় সাথী পাওয়া যাবে বিদায় আল্লাহ নিজের সাথে আমাদেরকে বসায় আিতেন এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলী আমাদের ফজিলতের জন্য এই আয়াতই যথেষ্ট আল্লাহ আমাদেরকে ওই মাকাম দিচ্ছেন কেন আমাদের জিম্মারি বড় বিদায় আমাদের মাকাম বড় বিদায় আল্লাহ করছে আমাদের উপরে যে ইহসান আল্লাহ করছে এই ইহসান আল্লাহ আমাদের জন্য করেন নাই যেরকম আমাদের জন্য করছেন নবীর নবুয় যেরকম নবীর জন্য তদুরুপ নবীর নবুয় পুরা ইনসানিয়তের জন্য আমাদের এলএম যেরকম আমাদের জন্য আরুনের উপর আল্লাহ ছোট সান করছেন বড় কমি না একচে নিকৃষ্ট কোন মাল দিতে আর কিছু দেয় ঠিক না মাল যেম আর নবীদের সিনার উপরে সিনার উপরে আসছে ওই এসান আল্লাহ আমাদের উপরে করতেন কেমত পর্যন্ত যাদের দাপটে আজকে দুনিয়ার মাটি কাঁপতেছে যাদের নিটের চোখে আজকে সারা দুনিয়া প্রকম্পিত মানুষ মানুষ তাদের এই নিসবতের সামনে নত জানু আমাদেরকে ওই নিঃস্পত আমাদের নিষ্পতের সামনে বিন্দুর মস্তব্য রাখেনা বিন্দুর মর্তবা রাখে না কি বলো বিন্দুর মর্তবা রাখে হিন্দুর মস্তব্য রাখেনা বরং তোমাদের এক তালাফুজে হরুফের মস্তব্য রাখে না সারা দুনিয়ার তালিম আর সারা দুনিয়ার নিস্পতের মোতালায় এক হরুফের এক এক নাকিও পাওয়া যাবে না কিন্তু তোমরা যদি মেরে আজিত মেরে আছি যদি আলিফলাম মিমেরই উচ্চারণ করে বস তো ফেরেস্তা তিরিশ কি বাধ্য না বাধ্য যদি তোমরা উচ্চারণ করে বস না না তোমাদের কদম যদি এলএমের দিকে চলে তো ওই জানাতের রাস্তা সুগম করেনা ফেরেস্তা সমস্ত রাস্তার আঁকা সোজা করতে বাধ্য বাদ্য কি বাদ্য তোমাদের বড় তামি জিনিস বড়ো করতেন বড় দৌলত আল্লাহ আমাদের কেয়ামত পর্যন্ত শুনাইতেন যে তোমাদের এলেমের ওই তাকত আছে তোমাদের তাকত ওই তাকত আছে নবীদের কবর থেকে কখনো নুর বাহির হয় না বাহির হয় নাকি নবীদের কবর আছে না দুনিয়াতে ওই নূর দুনিয়া তাহামুল করতে পারবে না ওটা বরদাস্ত করতে পারবে না আজকে ও যদি এলমে কামেল আমাদের কাছে নবুতে কামেল আমাদের কাছে আল্লাহকে লুকায়িত রাখছে কেননা আমাদের এলেমের তাকত যদি সবাই জাহের করতে শুরু করা দেয় যেরকম সুলাই মাল ইসলামের আলেম তার তাকতকে তার শক্তি প্রকাশ করতে যদি আমাদের যে তাকলে যদি সে শুরু করিয়া দেয় তারা সুলাইম ইসলাম তখতে বিলকিস কে চোখের ফল কে নিয়ে আসছে ঠিক না হ্যাঁ কিন্তু ইফরিতা সময় চেয়েছে কিন্তু আসমানি এলেমালা আল্লাহ আইন সে কি বলছে তোমাদের কাছে ওই তাকত আছে মখলুকি তাকত যদি তোমরা চাও জিরু করতে তো চোখের পলো কে তোমরা জিরু করার ক্ষমতা রাখো রাখো তোমরা বিদায় ওই তাকতওয়ালা আইলেন ওই আসিম ইহসান যে দৌলতের হইতে আর রশিদ জোবায়দার কোন দরখাস্তের পরিপ্রেক্ষিতে বলছিল জোবায়দা যখন হারুন রশিদ কে বলছিল যে মহাদ্দেশ দূরে সরায় যায় হাদিস পড়ছে বলো তুমি আহলে বাইবের আহাল দুপুরে তুমি কাইলুলা করো যেটা শুনন কিন্তু মহাদেশ এর হাদিস পড়ানোর আওয়াজে তোমার মহল হেলকে থাকে তুমি কাইলুলা করতে পারো না বিদায় মহাদেশ একটু বলো না যে হাদিস পড়াইতে জোবায়দা হারুনুর রশিদ বলতে বাধ্য হয়েছে জোবায়দা হাউলা ই রিজাল আলা কুলু বিদা এরা ওই সমস্ত যারা মানুষের দিলের উপরে বাদশাহী করে অনাহাল না কুমু আলা আজ সামিল আমরা ওই সমস্ত ব্যক্তি যারা আমরা মানুষের শরীরের উপরে বাদশাহী করি লাউ তাখা সামনা লাহা লাখনা যদি আমরা এদের সাথে টক্কর লাগাই তো আমাদের অস্তিত্ব থাকবে না বিদায় পড়াইতে দাও আমাকে সবর করতে দাও যদি তুমি আমার রাজত্বকে চাও এক জমানা ছিল এলেমের কদর ছিল এক জমানা ছিল এলেমের কদর ছিল বা দিলো এলেমের কদর ছিল এলেম অলাদ কদর ছিল এই তো মালিক ইবনে মারোয়ানের মতো হবে আর জিজ্ঞাসা করছিল উমারা প্রতি উত্তরে বলছিল যে আমিরুল মোমিনিন জুতা তো হাতে রাখলো চলে আপনি বুকে কেন জড়ায় রাখছেন প্রতি উত্তরে বলছিল আমি এলেমের কদর করতেছি এলেমের কদর আমি জুতার কদর করতেছি না কারণ যাদের উপরে জিম্মারি ছিল এই পৌঁছায় প্রত্যেক ব্যক্তিকে পর্যন্ত সাহেব এ নিায় হজরত কে আমি মনে আগের থেকে যখন আমি কামরাঙ্গি চরে মক্তবে পড়ি তখন থেকে আমি কামরাঙ্গি চড়ে মকত থেকে সরে জামি পর্যন্ত বসি ওই সময় হাজর থেকে চিনি যেটা বলতেছিলাম মেরে দোস্ত দারুল উলুম দেবন্দে এক জামানা ছিল যে দারোয়ান পর্যন্ত সাহেবের কাষ্ঠ ছিল কাশ ছিল কি ছিল না সাহেব ছিল জন্য আরাম করতো আরাম এক জামানা ছিল উমুম এতটুকু ছিল ওলামায় গ্রামের দৃষ্টি আওয়াম না উপরে এতটুকু ছিল দুনিয়ার কাঠিয়া জিনিস ও সোনায় রূপান্তরিত হয়েছে জামানা ছিল এলেম আম করার যার কারণেই তো সমস্ত ওয়াদি যেটা লেখতে বাধ্য হয়েছে যে সুকুল ছিল কি ছিল না ওই গ্রাম যে গ্রামে আবু আবদুল্লাহ উন্দুল রহমতুল্লাহ জন্ম কিন্তু মেরে দোস্ত ঐ গ্রামে পাড়াই চোখের পানি জড়ানো ব্যতীত আর কোন রাস্তা ছিল না কোন ব্যক্তি আমাকে ওই খানকার সত্ত্বেও ওই গ্রামে একজন আল্লাহর নাম লেনে ওয়ালা নেই ওই গ্রামের গলিতে সূর্যের আলোতে জিনা তা করা তাদের সভ্যতা ওই পাহাড়ের নিচে যখন দাঁড়াইছি তো চোখের পানি ধরা রাখা যায় নাই পাহাড় যেন এই কথা চিৎকার দিয়া বলতেছে মুসলমান দুনিয়ার থেকে মেটা গেলা চারশো বৎসর যার পদে সইতে নেয়া চূড়া পর্যন্ত এক আরো সে সাথে সম্পর্কিত ছিল যেটা তারেকিনিয়াদ জালে তারেক যেটা রূপর দিয়ে উনি স্পেনের ভিতরে ঢুকতেন আর ওই কুন্দুরুষ যেখানে পাও রেখা তারেক বিন সিয়ছিলেন জাজিরাতুল হাজরা ওই পর্তুগাল যে তার একটা কমল আমি জিজ্ঞাসা করে দেখছি বলে একটা গাছও আমরা লাগাই নাই কুদরতে লাগাই রাখছে আমরা সিজনে পারি আর প্যাক করি আর খাই আমাদের হাতে এক গাছও লাগানো না এই জন্য সাহাবাই স্পেন থেকে যখন পর্তুগালে ঢুকতেন আর বস্তুকাল আর কমলার দেশ, কমলার দেশ কমলার দেশ। ওইটাকে চেঞ্জ করে তারা নাম রাখছে পর্তুগাল করার এক হাজার একটা পিলার ইমাম কর্তবী রহমতুল্লাহ এর মাজার যার মাজারে সালাম দেনেও কেউ নেই সে সালাম দিনে যায় মেরে আছি তো আমরা রাশিয়াও সফর করছি ইমাম বোখারি রহমতুল কমিউনিজমের নিচে ছিলাম একদিনও তোমরা আমাদের দিকে তাকায় দেখো তুমি চোখ দিয়া দেখো ইমাম বোখারির মাজারের চমনে এক ছেলে এক মেয়ে বসে বলে এখানে দিনাও কোনো অবৈধ জিনিস না মেরে আছি আমরা দিলের ভারস তোমাদের কাছে কলমী নুসখা তার ভিতরে আলমের ভিতরে কোন কুতুবখানা এত কলমী নুসখা ছিল না যত কাবুলের কুতুবখানার ভিতরে কলমী নুস্খা ছিল আজকে তার একটা পৃষ্ঠ বাকি নাই চোদ্দ শুধু চল্লিশ বছরের জিন্দিগির ভিতরে এই জন্য তোমাদের কাছে আমার উম্মতের আমানোদ্দার আমি ওলামায়েরামকে রেখা আসছি আজকে তো জাতির অবস্থা এরকম মেরে আগিগ তারা পাঁচ জিনিসকে ভালোবাসে পাঁচ জিনিসকে ভুলে গেছে হায়াত কে ভালোবাসে মৌত কে গেছে জিন্দিগি কে ভালোবাসে আমরা ইউরোপে চারশো দুইশো ওলামায় গ্রাম পাইছি যারা মদের দোকানে চাকরি করে কোন অতিরঞ্জিত করতেছি না আমরা নিজে তাদেরকে জমা করছি আর আকসারিয়ার সাথে আর একচে বালো বেতনওয়ালা কোন চাকরিও নাই কি করব বাধ্য হয়ে চাকরি করতেছি তখন চোখের পানিয়া আসা ছাড়ার কোন রাস্তা ছিল না যে আউয়া কসম খাইছে রিজিকের উপরে যে আল্লাহ রিজিকের উপরে কসম খাইছে আর জিবরিল কানতে কানতে আয়াত নিয়ে আসছে আদম সন্তানের ব্যাপারে কসম খায়া ফেলছে ব্যাপারে সৃষ্টি কে ভালোবাসবে সুস্টা কে ভুলবে ওই দিন আল্লাহ রসুল বলছে আমি এদের ধার ধারব না এরাও আমার ধার ধারবে না আজকে উন্নত করছে আজকে উম্মত ওই হাদিস সপ্তাহিত হইতে চলছে একম আর ফির থেকে উম্মত দূরে সরা যাবে আলেমেরও প্রয়োজন মনে করবে না এলেমেরও প্রয়োজন মনে করবে না ফকির ও মনে করবে না ফকাহাতেরও প্রয়োজন মনে করবে না যখন এদের প্রয়োজন মনে করবে না কারো কামার ভিতরে বরকত থাকবে না এক জমানা ছিল একজন কামাইতো পুরা গোষ্ঠী খাইতো এখন পুরা গোষ্ঠী কামায়ও তাদের পুরা হয় না হয় বরক থাকবে না আল্লাহ সালেমকে তাদের উপরে মোসাল্লা করবে যে আসবে সেই জুলুম নিয়ে আসবে সর্বশেষ ক্ষতি উন্মতের যা হবে দুনিয়া ছাড়া দুনিয়া থেকে আত্মিত আজকে উন্মতের ভয়াবহ অবস্থা তোমাদের আমাদের কাছে আমানত উন্মত কে রেখা চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন হায়াতুল নদী হিসাবে কবর আমাদের আমল ওনার সামনে পেশ হয় বিদায় তারান্ন লিথুকিরানি জিবরিল আমার উন্মত কে জাহান্নামের কিনারে রেখা আমাকে তুমি উঠাইতে আসতো খবর দিতে আসতো জিবরিল পুতুল কসম খায়া বলে বলবে অসি আলী মা কবর থেকে তো ঘটবে তারপর নিজান একবার হাউসের কাছে দৌড়াইতে থাকবে ওই জ্বালা উম্মতের জ্বালা থাকবে উম্মতের এই এই জিনিসটি আমরা তোমাদের দুয়ারে আসছি আর অন্য কোনো জিনিসটি আছে আর যে উম্মান্নামের দিকে দৌড়াইতে যে নবী বলছিলেন যে আমি কমরে সোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতেছি উঠাও তোমাদের বোখার একটু চতুর দিকে তাকা দেখো সুরা তাকায় দেখো উম্মী জন্নতের দিকে দৌড়াইতেছে না জাহান্ন দিকে দৌড়াইতেছে। হুতুরের সুন্নত চুমা খাইতেছে না বিজাতির সুন্নতকে চুমা খাইতেছে উন্মুত আজকে শত কোটি টাকা ব্রাজিলের পতাকার পিছনে আজকে ব্যয় করতেছে আজকে তৈরি না কোন ওই কে জান্নাতের কিনারে কেলা যাবে আমাকে বলো তোমরা যদিও ওলামা বাজার আমার জীবনের সব ছিল একবার দেখাত কেননা অংলাদেশ কেনা বাংলাদেশে কান্না আমার চোখের পানি আমার জন্য না মুহদ রসুল্লাহ আলহি ও সুরতের জন্য আল্লাহ তলহিদের জন্য যে তোমরা একটু তোমাদের সময়কে ফারেক করোার আসতে ৪০ বছরের সমস্ত এই জন্য তোমাদের কাছে আমার দরকার তোমাদের কাছে আমার কথা শেষ আমার দরকার যদি আমার কথা বুঝে এসে থাকে চোখের পানি যদি তোমরা আমার পূজা থাকো আর দিলের ব্যথা আল্লা উপরে স্নান করা আল্লাহর রসুলের উপরে স্নান করা বুখারি যারা পড়তেস তারা একটা একটা বৎসর জীবনে বাড়ায় আনা হুসুর সাল্লাহ করা আল্লাহর উপরে স্নান করা হুজুর উন্নতের জন্য একটা বৎসর দিয়া দাও বলো বুখারিওয়ালা কে কে আস যে একটা বছর আমি দিয়া দিব ইনশাল দাঁড়া যাও হিম্মত খুড়া দাঁড়াও একটা বছর দাঁড়াও হিম্মত খুঁড়া দাঁড়াও বুখারিওয়ালা যদি আমার কথা তোমরা বুঝা থাকো আমার ব্যথা যদি তোমরা বোঝা থাকো একটু হিম্মত করে তোমরা দাঁড়াও বোমা দাঁড়াবো তোমরা পড়ার পরেই লাগেন তোমরা তো টাকা পরে লাগে আমরা আগে